সমি আলহামদুলিল্লাহ সৈদ আলমরসিনা মোহাম্মী আজমিন قد قال المؤلف حفظه الله تعالى رابعا استقبال القبلة من شروط صحه الصلاه استقبال القبلة وهي الكعبه المشرفه سميت قبله لاقبال الناس عليها ولان المصلي يقابلها قال تعالى فولوا وجهه الشطر المسجد الحرام حيث ما كنتم فولوا وجوهكم شطره করেছেন ছাড়া আরো অন্যান্য সালাত রয়েছে যেগুলি সন্নত মুস্তাহ নফল আল্লাহ ফকরুল্লা আলমিন সালাতের জন্য বেশ কিছু শর্ত ফরজ আর বেশ কিছু অজিবাত সুনির্ধারিত করেছেন আর কিছু রয়েছে সালাতের যে সব শর্তগুলি রয়েছে তার একটি শর্ত হচ্ছে সালাতে কবুলামুখী হইতে হবে ফরজ সালাত নফল হোক কেবলামুখী হয়ে কেবলাকে সামনে করিয়া তা হচ্ছে কাবা শরীফ সামনে করে সালা করতে হবে আজকের আলোচনার দার্সের বিষয়বস্তু হচ্ছে আমাদের এই ফেখে কিবলা সম্পর্কে লেখক বলছেন যে চতুর্থ শর্ত হচ্ছে ইস্তেকবাল কিবলা কিবলা কে সামনে করে সালাত আদাই করা নামাজ পড়া মিন শরুতে হাতি সালাহ নামাজ শুদ্ধ হওয়ার জন্য যেসব শর্ত রয়েছে তার একটি শর্ত হচ্ছে সম্মানিত কাবা সৌমিয় কিবলা কাবা ঘরকে কিবুলা কেন বলা হয় তার একটি কারণ হচ্ছে লেখবালিন আল ইহা কারণ মানুষ दिखे आग्रहारिख मानस धावे घर देखना सारा पृथ्वी मुसलिम जरा आते बहुवार आए जरा आसते कम पक्ष जाए तर अंतर द्वित कारण हम नाम कि हवार क्यों नामकरण हईल कारी कथा हिंदे बला है मुसल्लिता जा सामने रही मान जा रही भाषा बला है बालतल मस्जिद मान मस्जिद कबल सामने दिख के बला है मानुषे दोबर मानसन दिख के बला है তো মুসল্লি কিবলাকে কাবা ঘরকে সামনে করে সলাত করে এই জন্য কাবাকে কি বলা হয় কিবলা বলা হয় কালা তারা মহান আল্লাহ এর সাদ করেছেন সুরা বাক নম্বর একশো পঞ্চাশে হারাম হে নবী মোহাম্মদ রসুল এবং পরোক্ষ ভাবে সকল মুসলিমকে সম্বোধন হে মুসলিম তোমার মুখমন্ডলকে ফিরিয়ে দাও মসজিদে হারামের দিকে যেখানেই থাকো না কেন যখন সালাতের সময় হবে সলা সলা করতে হবে এই হুকুম এখানে এসছে নবী করি সাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করে আসলেন আসার পরে ষোলো থেকে সতেরো মাস অর্থাৎ কাছাকাছি সাড়ে ষোলো মাস মাসে মাসে সতেরো মাস আর দিনে দিনে ধরে ১৬ মাস ষোলো সতেরো মাসের কথা এই সময়টাই নিয়ে সালাতা থেকে সামনে করলে মক্কার কাবা ঘর পেছন দিকে হয়ে যায় হ্যাঁ কারণ বেতুল মুকদ্দাস হচ্ছে প্যালিস্টাইনে যেটা মদিনা থেকে উত্তর দিকে আর বসবাস করতো আল্লাহাকব আলমেনের এই শরীয়তির বিধানে একমত রয়েছে আসার পরে আল্লাহকে নির্দেশ দিলেন যে তুমি এইভাবেই সালাত করো এতে ইত্যাদছে এই মসজিদ বরকতপূর্ণ এবং যার চারিপাশে চারিদিকে প্যালিস্টাইনে বরকত দেওয়া হয়েছে আল্লাহ বলে আল্লাহ বাহজিদ আকসার চারিদিকে আল্লাহ বরকত দান করেছে তারপর নাবিয়া করিম আকাঙ্ক্ষা ছিল যে কাবাকে সামনে করি নামাজ পড়ি আর আল্লাহ ছিল যে এটাকে স্থায়ী না তারপরে এই আয়াতের কাবা ঘরকে সামনে করে সলাত আদায় যখন মদিনায় কাবাকে সামনে করে সলাত আদায় করা শুরু হলো তখন বাইতুল মোকদ্দাস মসজিদ আকসাকন দিকে পড়ে গেল হাদিস বা ঘটনার হাদিস যেই ব্যক্তি তার সলা ভালো করে আদায় করতে জানতো না একজন সাহাবি নবী করিম সালাম মসজিদে আছেন আসলো আসার পর তাড়াহামড়া করে যেমন বেদন অনেকে অশিক্ষিত মূর্খ লোকেরা আসে হ্যাঁ ঠাক ঠাক করে ঠকুর মেরে নিল এইরকম নামাজ পড়া রুখুও ঠিক না সুজদাও ঠিক না এইরকমই ছিল হয়তো নামাজে ত্রুটি ছিল এক কথায় ত্রুটি ছিল তো নবী করিম সাল্লাকে তিনবার করে ফিরিয়ে দিয়েছিলাম কারণ এর বেশি জানতোই না সে নতুন মুসলমান হয়েছে আর শিক্ষার ছয় ছিল না মদিনার থেকে দূরে হইতো বসবাস করত আর শিক্ষা মানুষ না বা আল্লেম যারা জ্ঞানী কোরআন তাদের কাছাকাছি না থাকলে পড়তে হবে নবী করিম সাল তখন তাকে বলেছিলেন এজা কুমতাইলা সলাতে যখন তুমি সলাতে নামাজে দাঁড়াবে তখন পূর্ণভাবে উজু করবে তাই উজু করতে হবে পূর্ণরূপে উজু করতে হবে পূর্ণরূপে উজু করার কয়েকটি অর্থ আছে একটি অর্থ হচ্ছে যেগুলি ধোয়ার সেগুলি ধুইবে আর যেগুলি মাসাই করার সেগুলি পূর্ণরূপে মশা করবি মশা তো ঘাটতি করবে না যে মাথার চার ভাগের এক ভাগ উম যেমন কিছু মজাফত আছে চার ভাগের এক ভাগ একটু এরকম করে লিখে গেল হ্যাঁ এটা হইল না পূর্ণরূপ করা হলো না ধোয়ার ক্ষেত্রে একটু সামান্য যদি শুকনো থেকে যায় তো কি হবে না উজো হবে না হ্যাঁ এই রকমের নখে যদি মহিলাদের নখ পালিশ লাগানো থাকে হ্যাঁ আর सरसरी नखे गाढ़ो पालिसर कारण पेंट केंटर पानी पाजुलासबाग पुनर उपबुजी कर लोना अंगे पानी पहुंचे दवा जी धोआर से पानी पहुंचे दशा कर हु मशाई कराता अर्थ है एसबाग फरोज नासन नाथ পূর্ণরূপে উজু করা ফরজ না অঙ্গ গুলি পুরোপুরি না যে অজুর যে গুলি কে যেগুলি তিনবার ধোয়ার তিনবার করে ধটা হচ্ছে পূর্ণরূপে উজু করা কারণ তিনবার হাদিস আছে দুইবার করেও ধোয়ার হাদিস আছে আর একবার করেও ধোয়ার হাদিস আছে পূর্ণরূপে উজু করো মানে একবার নয় দুইবার নয় তিনবার করে কি করো অঙ্গ গুলি ধোয়ার ব্যাখ্যা করা যায় পূর্ণরূপে উজু করো আর পূর্ণরূপে উজু করা মিনস এর অর্থ হচ্ছে যে কি করা তিনবার করে উজুর অঙ্গগুলি ধৌত করা তাহলে এর হুকুম ফরজ না শোনাতর সোননাথ হ্যাঁ এটাই বুঝাইতে চাইছি যখন এই ব্যাখ্যা করবেন তাহলে এর হুকুম কি হবে যে তাহলে তিনবার করে ওজুর অঙ্গগুলি দ্বিতীয় ব্যাখ্যা করলে এসব হচ্ছে আগের করলে হচ্ছে। হচ্ছে। ফরজ তৃতীয় কেউ অর্থ করেছেন এসবাগ মানে ওজুর অঙ্গগুলি যতটা ধোয়ার হুকুম রয়েছে তার চেয়ে বেশি করে ধার না এখন তখন তেস ছিল একবার দুইবার তিনবার এবার না যতটা অংশ ধোয়া রয়েছে তার চাইতে বেশি করে ধর যেমন হাত কতটা ধুলে চলবে পর্যন্ত এখান এটা আবহাওয়া রাজি আল্লাহ ব্যাখ্যা ছিল পা কতটা ধুলে চলবে টাখনাটা ধোয়া হইলে হবে টাকনা সহ হ্যাঁ টাকা সহ ধুইতে হবে কিন্তু যদি টাকার উপরে আরো চার আঙ্গল ছয় আঙ্গল ধরছেন এরকম অর্থ যদি ঠিক না হ্যাঁ নবীন্নত কি না সন্নত নয় নবী করিম সাল সন্ন্যত যারা বলেছে যে এটা ভালো মুস্তাহাব তারা নি তার আগে তিনি বিচার দিবসে হাসুর মাঠে আসবে গুরাম মানে পাঁচ অঙ্গ অবস্থায় পাঁচটি অঙ্গ তাদের চমকিবে হ্যাঁ এইরকম অবস্থায় আসবে আর তা দেখে আমি তাদেরকে চেনতে পারবো যে এরা আমার উম্মত বোঝা গেলো যে নবী করিম ইসলাম ওই সব উম্মত যারা উজু করেছে হ্যাঁ নামাজ পড়েনি কিন্তু উজুটা করেছে না এইরকম কি করে যারা পাঁচ টাইম উজু করেছে মানে পাঁচ টাইম নামাজ পড়েছে তাহলে বুঝা গেল নবী এই উম্মতের বে নামাজিদেরকে না ভালো করে শুনে রাখেন নবী করিম ইসালাহ মুসলিমদেরকে চেনবেন না যখন চেনবেন না তাহলে সাফা মুখ্য কারণ কি বলবে জাহান নামে জ্বলবে তখন ওদের জিজ্ঞাসা করা প্রথম উত্তর হবে কি জাহান্নকে জিজ্ঞেস করবে অন্যরা জান্নাতিরাজ কি ব্যাপার আমার গ্রামেরই মানুষ আমার এলাকার মানুষ আমার পরিচিত মানুষ জাহান্ন ভাই তুমি তো নামাজ পড়তো আল ভাই আমরা নামাজ পড়তাম না প্রথম কারণ হচ্ছে জাহান্ন আর কি সালাদ করে মুসল্লি ছিলাম না আমরা আধা হাধি নামাজ পড়ে মুসল্লি হয় এটা লোক ফজর পড়ে বলছে লোকটা মুসল্লি বলবেন দেখি আপনারা আজকেও বলবেন না বেনামাজির ব্যাপকতার যুগে পড়ে না তারপর মুসল্লি বলবেন কি মুসল্লি পাঁচ অক্ট ফরজ সতেরো আকাত নিয়মিত ঠিক থাকতে হবে ফজর সহ মুসল্লি ছিলাম না বলে কোথায় জাহান্ন তাদের সম্পর্কে আল্লাহ বলছেন ফমা শাফা আতু শাফিন তারপরে আয়াতগুলি একটি আয়াত এদের ক্ষেত্রে কোন সুপারিশ না কাজে আসবে না কোন কাজে আসবে না কার জন্য সাফাত কাজে আসবে নবী কার্লামের নামাজ আদেকারীর জন্য বে নামাজ সুপারিশ কোনো কাজে আসবে না বে জন্য কারণ নবী কারিম তাদেরকে হাদিস আর ওই আয়াত একসাথে মিলালে স্পষ্ট হয়ে যায় যে বেনামাজি কেন হাসর মাঠে চেনবেন না আর যখন চেনবেন না সুপারেশ হবে না যদি রসুরুল্লাহামেরই সুপারিশ যাঁর সবচেয়ে বড় সুপারিশ হবে বৃহৎ সাফাত হবে সাফাতে তাঁরই সাফাত না হয় তার চাইতে বড় হবে না সেখানে তাহলে অন্য না কোন নবী সাফাত হবে না অন্য কোন সাহাবীর সাফাত হবে না অন্য কোন আল্লাহর আল্লাহ নেগন্দা আলেমের সাফাত হবে না কারো সাফাত হবে না প্রশ্নে উঠে না তাহলে তাদের জন্য সুপারিশ সুতরাং মুসলিম সমাজের ঐসব বেনামাজিরা যারা কিছু ভালো কাজ করে মনে করেন বেনামাজি আর কথা হচ্ছে যদি জান্নাত আশা করেন তাহলে পাঁচ অক্ত নামাজ যেন আল্লাহর ঠিক থাকে আল্লাহকে ভয় করুন আল্লাহ পাক যেন তৌফিক দান করেন কি বলছিলাম যে কেমতের দিনে পাঁচ উজুর অঙ্গগুলি কি হবে হ্যাঁ চমকাবে কয়টি অঙ্গ পাঁচটা অঙ্গ একটা হচ্ছে মুখমন্ডলিবে আর দুই পা হাত আর মুখমন্ডল জি চমকিবে আমি তাদেরকে এইভাবে চেনবো তারপরে আবহাওয়াজ আল্লাহ বলছেন তোমাদের মধ্যে কেউ যদি চাই যে তার এই চমক কি করবে লম্বা করে বাড়াবে ফালিয়া ফাল তাহলে করুক আবু আল্লাহর এই মত ছিল যে বেশি করে এতটা ধোয়া ফরজ আমি যদি এতটা ধুই বগল পর্যন্ত পা ধোয়া ফরজ যদি হাঁটু পর্যন্ত ধুই তাহলে হাঁটু পর্যন্ত আমার চমকিবে কেউ যদি চাই তো এরকম করুক এটা যদি নাও হয় তো বলা হবে যে এই বিষয়ে কারো মত থাকলেও অধিকাংশ আমাদের মত এটি সুন্নত না এটি কোন। সামনে করা এইটি হচ্ছে আমাদের বিষয়বস্তুর সাথে সম্পর্কিত হাদিস অংশ কি করতে হবে উজু পুরাপুরি করে কি করতে হবে কিবলা সামনে করতে হবে ফ্যান অতবার কি করো তারপর কি করো আল্লাহ আকবর বলো হ্যাঁ কিন্তু বেদাতি সমাজ তারপরে নামাই তো পড়ো পড়ো নবী সাল ইসলামের ফারমানের পর আমল করলেন না বেপরোয়া নামাজ বলছেন যে কেবলাকে সামনে করার পরে ফাকাব্যের তকবির দাও আর আপনি বলছেন আমি তকবুর শুরু করবো আরো তিনটা কাজ আমার বাকি আশ্চর্য হতে পারে একটা ব্যাখ্যা হচ্ছে যে ঠিক এই কেবলাকে সামনে করতে হবে আর হচ্ছে কেবলার দিকটাকে সামনে করতে হবে দুটার কোনটা ব্যাখ্যা প্রযোজ্য না দুটাই হ্যাঁ দেখতে হ্যাঁ আমি যদি বলি যে ধরেন এই পিলার কিবুলা ঠিক কি বলা পিলার ওই একবারে পিলারের দিকে মুখ করে নজ পড়তে হবে মানে ওইটা কি কাবাকে সামনে করে ব্যাখ্যা হম চলবে না এখান থেকে এখন বুঝা এখান থেকে এখান থেকে কি বলা এদিকে আছে এদিকে এদিকে আছে না এদিকে আছে কোন দিকে আছে পশ্চিম দিকে আছে সে একটু ডান দিয়ে কাঁথিয়ে থাকতে পারে বাম দিকে কাঁথিয়ে থাকতে পারে আবার সোজাও থাকতে পারে তাই না দূর থেকে অসম্ভব যে একবারে জাস্ট কেবেলাকে সামনে করে নামাজ পড়বো আমরা ঠিক কেবলাকে সামনে করে আইনুল কেবলা একটা হচ্ছে আইনুল কেবলা একটা জেহাতুল কেবলা আরবি ভাষায় আইনুল কিবলা মানে জাস্ট কেবলা কা আর একটা হচ্ছে জেহাতুল কেবল আর দিক দিক এই দিকে কেবল কেবলা ওই সামনে কেবলা আছে এটাও কেবুলার দিক এটাও কেবুলার দিক তাহলে যে এখানে নামাজ পড়ছে এদিকে মুখ করে দেশ কেবল সামনে করলো আর যে এখানে নামাজ পড়ছে ও কেবলা আগে সামনে করলো যদিও কেবলা একটু তার বাম দিকে আছে অথবা ডান দিকে আছে কোনো অসুবিধা নেই কোনটা পূর্ব দিকে উত্তর দিকে উত্তর দিকে এটাই তো হ্যাঁ হ্যাঁ দুটোই কথা ঠিক না হ্যাঁ বুঝছেন না এই একটু চিন্তা মনে করে ফটো দিতে হবে আপনি কাছে আছেন না দূরে আছেন হ্যাঁ যদি দূরে থাকেন যেমন এখন দূরে আছেন তাহলে কেবলার দিকটা সামনে থাকলে হবে মানে ওই দিকটা পশ্চিম দিকে ভারত বাংলাদেশ পাকিস্তান থেকে কোন দিকে কেবল আছে পশ্চিম দিকে পশ্চিম দিকে মুখ করে নওয়াজ পড়লে হবে সে কি একটু ডানে গেল না বামে গেল না সোজা হইলো এটা দেখার বিষয় নাই কিন্তু যখন কাবার সামনে থাকবেন আপনি হ্যাঁ হারানের ভিতরে নওয়াজ পড়ছেন তখন যদি বলেন কি বললাম এদিকে আছে আমি এদিকে মুখ করে নামাজ পড়লাম চলবে তখন চলবে না এখান থেকে আছে কাবাকে দেখতে পাচ্ছি কালো ঘর ওখানে গেলাফ চড়ানো আছে আর তারপর আমি নামাজ পড়ো এই জায়গায় এদিকে মুখ করে চলবে না এই কাত কাতে হবে এদিকে কাঁথ হতে হবে দেখছেন না গোল হয়ে হচ্ছে হ্যাঁ যদি ওখানে সত্ত্বেও যদি শুধু লাইন লাগতো সবাই সবাই এইভাবে লাইন লাগতো এইভাবে লাইন লাগছে কি রাউন্ড দিয়ে লাইন লাগছে লাগছে না লাগছে না এবার বুঝতে তাহলে উত্তর হবে যদি যে আপনি ঠিক কেবল কাটাকে সামনে করে নামাজ পড়ছেন না কাবার দিকটাকে সামনে করে নামাজ পড়ছেন তখন বলবেন যে আমি যদি কাছে থাকি তাহলে কাবা ঘরকে সামনে করে নামাজ পড়তে হবে আর যদি দূরে থাকি তো কাবার দিকটাকে সামনে করে নামাজ পড়লেই যথেষ্ট হবে কারণ এর বেশি মানুষ পারবে না দূর থেকে বুঝাই যাবে না যে ভাই কাবা ঠিক কোন দিকে আছে না আছে একটু ডানে আর এত কষ্ট আল্লাহ দিনে দিনে ঠিক থাকলে বলছেন তাই লেখক থাকে বাইরে হয়তো আলী ইস্তেকাল নফসিল কাবা তাহলে তার ওপর ঠিক কাবা ঘরকে সামনে করা ফরজ কাবা ঘরকে সামনে করে জামিয়ে বাদানী পুরো শরীরে যে শুধু একটু মুখটা ঘোরা থাকলো পুরো শরীরটা আপনার কোন দিকে ঘুরে থাকবে ঘুরে থাকবে কারণ এই জায়গায় সামনে করতে সক্ষম আনহা সুতরাং তাতে থেকে এদিক সেদিকে হ্যাঁ ফিরে থাকা যায় যে সামান্য একটু মাকাবুকি হয়ে থাকবে এটা চলবে না খানা ভাই দানেল কাবা ফিয়াই জেহাতি মিনজেহাতি আর যে আর যে কাবা ঘর থেকে দূরে আছে হ্যাঁ যে থাক না কেন বলছেন যে সে তার নামাজে বা তারা নিজের নামাজে কি করবে যেই দিকটাই কাবা আছে সেই দিকটা সামনে করলেই চলবে এজন্য আমাদের কাতার কিন্তু এইখানে মসজিদে গোলা কারণে ছোট কিন্তু এমাম সাহেব যদি ঠিক কাবা ঘরের দিকে ধরে নিলাম যে এমামের সামনে একবারে কাবা আছে কিন্তু এখানে যে লোকটা নামাজ পড়ছে ওর সামনে তো কাবা হচ্ছে না হ্যাঁ কিন্তু কাবার দিকটা ঠিক আছে আর বলেছেন পূর্ব আর পশ্চিমের মাঝে কে বলে আছে পূর্ব আর পশ্চিমের মাঝে কে আছে কেমন কথা পূর্ব হচ্ছে আর পশ্চিম পূর্ব আর পশ্চিমের মাঝে কেবল আছে এখন এইদিকে আমি পশ্চিম রাখলাম এইদিকে আর এখানে নামাজ পড়তে লাগলাম পাবেন এটা এই হাদিসটা থেকে বলেছেন যখন বলেন তখন মদিনা ছিলেন বোঝাতে চাইছেন যে হে মদিনাবাসী তোমরা যেখানে আছো এবং তোমাদের মতো তোমাদের দিকে অথবা তোমাদের বিপরীত দিকে যারা আছে এদের জন্য পূর্ব পশ্চিমের মাঝে কি কেবল রয়েছে পশ্চিমের মাঝে রয়েছে কেমন মদিনা থেকে কাবা থেকে কোন দিকে উত্তর দিকে এমান হচ্ছে দক্ষিণ দিকে তাহলে এমানের লোক আর মদিনার লোক এই দুই দিকের লোক দিয়ে বুঝায় তাহলে বুঝলেন মদিনার লোক যখন এবং করলো যখন দক্ষিণ দিয়ে মুখ করলো এইদিকে মুখ করলো তাহলে মদিনার লোকের কোন দিয়ে মুখে নামাজ পড়ছে এইদিকে দক্ষিণ তাই না এখন যে বসে আছি আমি দক্ষিণ মুখে নামাজ পড়ছে কেবুলা সামনে পড়ছে না তাদের এখন সামনে যখন কেবলা পড়লো তখন এখন হাদিস করে নেন মা বাহিনী পূর্ব আর পশ্চিমের মাঝে তোমাদের আছে দক্ষিণ দিকে আপনারা আছেন যেদিকে ধরুন আপনারা এমন এর দিকে আছে এখানে হচ্ছে কেবলা আপনারা আছেন এমানের দিকে আপনাদেরকে এই হাদিস বলা যাবে পূর্ব এবং পশ্চিমের মাঝে তোমাদের কেবুলা আছে পূর্ব এবং পশ্চিমের মাঝে তোমাদের কে বলা কেবলা এখানে পূর্ব এইদিকে পশ্চিম এইখানে বুঝা গেছে এই জন্য মদিনার লোকেরা অথবা এমানের লোকেরা উত্তর দিকে অথবা দক্ষিণ দিকে যারা কেবলা থেকে বা কাওয়া থেকে আছে তাদের ক্ষেত্রে পেশাব বাইখানে বসার ক্ষেত্রে বলেছেন ওয়ালাকিবু তোমরা পশ্চিম দিকে অথবা পূর্ব দিকে মুখ করে বসিও কি পেশাব বাইখানে যখন বসবে কি করিও পূর্ব পশ্চিম মুখ করে বসে পশ্চিম দিকে কেবলা সামনে হয়ে গেল দুটোই হারাম তাই না তাহলে এই হাদিস আমাদের জন্য কার জন্য ওদের জন্য যাদের মদিনা এবং এবং রকম দিকে যারা শুধু মদিনার সাথে খাস করার দরকার না মদিনা সিরিয়া জর্ডন হ্যাঁ প্যালেস্টাইন মেসর সবার জন্য এদিকে উত্তর দিকে দক্ষিণ দিকে এইরকম আরো যদি ওই দিকে আল্লাহর জমিন নেই ভারত মহাসাগর কিন্তু কেউ সাগরে দক্ষিণ অঞ্চলে এই সৌদি আরবের আবহা জিজান নজরান ওইদিকে যারা আছে দক্ষিণ দিকে তো ওয়ালা কিন্তু শারীরিক কারো করবে না করবে না আপনারা আছেন ধরেন জিজানে সৌদি আরবের উদাহরণ দক্ষিণ অঞ্চলে তাই না আর আমি আছি কোন দিকে ডান দিকে আর পূর্ব দিকে মুখ করলেও কি বাম দিকে গেলো এইখানে যদি কেউ কাজা হাজাতে বসে তাহলে কি হবে শারিক পশ্চিম দিকে মুখ করলে কি গেল আর পূর্ব দিকে মুখ করলে তাহলে আমাদের জন্য উত্তর দিয়ে মুখ করো আর নয় দক্ষিণ দিয়ে মুখে পড়ো কি কর বাথরুম করো উত্তরে অথবা দক্ষিণ দিকে মুখের বাথরুম করো এইখানে বৈশাখ দক্ষিণ দিয়ে মুখের বাথরুম করেন কি বলে কোন দিয়ে থেয়ে ডান দিকে হ্যাঁ যখন হ্যাঁ উত্তর দিকে মুখ করলেন তখন এইরকম আর যারা আছো তারা পূর্ব পশ্চিম কি বলে আছে সুতরাং এই দিকটাকে কাবাটাকে নয় এই দিকটাকে সামনে করে এইভাবে পূর্ব পশ্চিমের মাঝখানে কেবলা এখানে কেবলা মদিনা এখানে তাই না কেউ এখানে पूर्व पश्चिम कि मदीना लोक चले जाओ कतार लागिए नहीं मदीहान लोकदार कतार लगे की दक्षिण दिखा लोक अपने पूर्व पश्चिम कि उत्तर दक्षिण माध्यम आ उत्तर दक्षिण मैं जी हाँ पाकिस्तान भारत और बांगलेश घर বিশাল ভারত বিশাল বাংলাদেশ তাই না সবাই কিন্তু কোন দিকে মুখ ওই জন্য আমাদের দেশের লোকেরা অত বুঝে না সাধারণ লোক যে আমি পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ছি বলছে না পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ছি কার ও জানছে পশ্চিম দিকে আমাদের কি বলে আছে বলেছেন বা ও সাহাবা একাধিকা এই সব লোকদের জন্য যারা তাদের কেবল আর ওদের বরাবর জি মদিনার দিকে অথবা মদিনার আশেপাশে যত আছে অথবা মদিনার অপোজিটে যারা আছে জি উত্তর দিকের লোক অথবা দক্ষিণ দিকের লোকের জন্য বলা হয়েছে এইরকম দিকে আমরা আছি ঠিক না যারা পূর্ব দিকে আছে উদাহরণ স্বরূপ কি বলে তো মা বেন জনুবি অশ্বীমাল তাদের কি বলা হচ্ছে দক্ষিণ এবং উত্তরের মাঝখানে যারা পশ্চিম দিকে আছে তাদের কি ওই রকমই যারা পশ্চিম দিকে আছে আফ্রিকায় আছে ইউরোপ আমেরিকাতে আছে কেনাডায় আছে ওদের ওরা পূর্ব দিকে মুখ্য নামাজ পড়ছে ওরকম দিকে মুখ্য নামাজ রকম। এখন এখানে এই বিষয়টি শেষ হলো তারপরে লেখক কয়েকটি পয়েন্টে বর্ণনা করবেন যে আসল তো হচ্ছে যে কেবলাকে সামনে করে সলা তাদের করা কি ফরোজ না সন্নাথ না কি शर्त मान फरज शर्त मान कि कहीं छाड़ी क्षेत्र बर्णना सामने अपनारेबलारामने फरज ना शर्त अपने उल्ट যেমন আছে আবিল মাসলুব অথবা ঝুলন্ত ব্যক্তি কিবলা মুখী করে ঝুলানে অন্যদিকে ঝুলানো আছে ঘুরতে পারো হ্যাঁ না এমন করে বাধা আছে এখানে এমন দুটি উদাহরণ দিয়েছে যে উদাহরণ হয়তো আপনাদের সামনে সাধারণত কম আছে এগুলো হয়তো বিশেষ কোনো কৈদির ক্ষেত্রে অথবা কোন জালেম হাসপাতালে বেড গুলি ফেলা আছে বেড ফেলা আছে কি আছে না নেই আর রুগী বেহু শোনাই যে নামাজ মাফ যতক্ষণ বেহু শোনা কোন নামাজ মাফ নেই হ্যাঁ আর নামাজ এইরকম যে দু চার পাঁচ দিনের নামাজ আমার জমা হইতে থাকলেও সুস্থ হয়ে বাড়ি গিয়ে পড়ে তারও ইসলামের কোন অবাকা নেই কোন নামাজ পড়তে হবে মানে খেবুলার উঠে ওকে শোয়ানো আছে কেমন করে খেবলা মুখে হবে উঠে যাবে যদি উঠতে পারে তাহলে উঠে যাবে উঠতেও পারছেন না এমন অসুস্থ যে উঠতেও পারছে না আর ওর আপনজন নামাজের স্বজন কেউ নেই হাসপাতালে আছে না হুশ আছে মেরুদণ্ডের হাড় যদি ভেঙে যায় এক্সিডেন্ট করে অ্যাক্সিডেন্টে অনেক রোগী দেখেছিলাম এখানে আলমানি হসপিটালে সোহাম সবকিছু সুস্থ আছে শুধু এক একটা হাড় ভেঙে গেছে মেরুদণ্ডের হাড় যদি ভেঙে যায় তাহলে কি বলে মুখে কি করে হবে হ্যাঁ যদি তার খাত ওই রকম করা থাকে যে কি আগে সামনে করতে পারছে তাহলে সেটা আলাদা কথা কিন্তু নাই নজ পড়বে না পড়বে না এটা হচ্ছে অপারক অবস্থা ইন দা অপর নামাজ পড়ে যেতে হবে যেইভাবে পড়ে যেতে হবে যাচ্ছে যাচ্ছেন আপনার অহর হ এই তো প্রয়োজন আপনাদেরও প্রয়োজন পড়ছে হ্যাঁ নামাজের সময় পার চলে যাচ্ছে বিশেষ করে অনেক সময় ফজর রাগে আপনাদের ফ্লাইট উঠে খেতে পূর্ব দিকে গিয়ে নামবেন আর মুক্ত আছে পূর্ব দিকে আর হয়তো কোনো জায়গা নেই জায়গা যদি পেয়ে যান তাহলে তো আপনি অক্ষম না আপনি আগে বলেন হ্যাঁ যেসব ক্রু আছে ওখানে বলেন যে আমি একটা নামাজের জায়গা আছে আমার নামাজের জায়গাও নেই ট্রেনে বাসে যেটা আপনার আয়ত্ত না আপনার গাড়ি শুধু আপনার হয়তো যদি প্রাইভেট কার থাকে সেটা আপনার আয়ত্তে অথবা আপনি ড্রাইভারের সাথে সমঝোতা করতে পারেন আমাদের সময় থামবে সেটা আলাদা কথা কিন্তু এটা কোথায় অল্প কিছু জায়গায় হয়তো আপনি যেখানে কেবলামুখী হইতে পারছেন না নামাজের সময় পার করা যাবেন আপনাকে ওই অবস্থায় যতটা পারছেন যথাসাধ্য আপনি যে অবস্থায় আছেন অবস্থায় নামাজ পড়েন যদিও কেবলামুখী না হতে পারে মত রয়েছে এতে আবার কোন মজাবের ইত্তেলাফ নেই কারণ অনেকে মজাবের দোয়াই দিয়ে নাজাজ কাজ করে যেমন পড়া আর ইত্যাদিতে অথবা অশিক্ষিতদের মুসলিম সমাজে যারা এই বিদাতি নামাজ পড়ে তাদের এইগুলি হানফি মজাবের দোহাই দিয়ে চলছে ঠিক না হানাফি মজাবের কোন ফেকার কিতাবে নেই যে নামাইতে পড়তে না হৃদায়তে আছে না বেকায়তে আছে না কদুরীতে আছে কোন কিতাবে নেই তারপরে ধরে নিলাম একটু হ্যাঁ নিচে এসে হ্যাঁ তর্কের খাতের ধরে নিলাম যে ঠিক আছে আবুহানি ফতে প্রমাণ করে দিলেন বা পড়তে বলেছেন কিন্তু মজাবের দোহাই দিয়ে অনেক নাজাইজ কাজ অনেক বিদা চলতে আছে এই এমামরা যদি আল্লাহ জিন্দা করে দিতেন আর যদি চলে আসতো আর এই অবস্থা দেখতো এদের উপরে কখনো রাজি হতেন না যে এইগুলি বলেছিলাম নাকি আমি এই সবই দিয়েছিলাম নাকি আমি কি সম্মিলিত মনাজাত্মিলিত মনাজাত আমার মজাব কেউ দেখাইতে পারবেন না তাই একটা কথা এই জন্য বললাম যে মজাবের দোহাই দিয়ে হ্যাঁ অসংখ্য মশাইলের ক্ষেত্রে নিজের এমামের বিরোধিতা করছেন বিরোধিতা করছে না আর মালিক আসল মজাহ চলে না এ হল ব্যাপারটা আর কি বিশেষ করে যারা মজাবের ক্ষেত্রে গোড়ামি করে তাদের ক্ষেত্রে বলছি আনহা। এটি হচ্ছে ফরোজ কাজ শর্ত হচ্ছে ফরো আর ফরজ যখন মানুষ অপারগ হয়ে যায় তখন সেটা কি হয়ে যায় মাফ হয়ে যায় দ্বিতীয় অবস্থা হচ্ছে হচ্ছে পারলেন না। অপারগুলো নিরুপায় কোন উপায় নেই কাহাল এসতে দিল হার চন্ড যুদ্ধ চলছে যুদ্ধ চলছে অস্ত্র চলছে কাফের হামলা করছে আর আপনিও কাফেরকে কে প্রতিহত করছেন এই সময়টা এই সময় কি বলে মুখে নজ পা যাবে না অস্ত্র জলোচ্ছ্বাস আসছে মানুষ পালিয়ে যান পারে না বহিনী চলে যাচ্ছে হচ্ছে না হচ্ছে না পালাচ্ছে না অবস্থা হয়ে গেছে না টাইম চলে যাচ্ছে নজ পড়েন না পালাইতে সাইল বন্যা থেকে পালাচ্ছে আগুন লেগে গেছে পালাচ্ছেন আপনি জি সাবি অথবা পশু হিংস্র পশু যখন কষ্টকর হবে কেবলামুখী হওয়া যখন কষ্টকর হবে হারাজ মায় যখন আপনার জন্য সংকিন্নতা হয়ে যাচ্ছে বিষয়টি মাসাক্কা মানে কষ্ট কাল যেমন রোগী ব্যক্তি যে ব্যক্তি করতে পারছে না রাতে অপারেশন হচ্ছে সকাল বার বিছানা থেকে এখন উঠার মত যোগ্যতা এখন হয়নি একদিন পর হয়তো উঠানাটা করতে পারবে কিন্তু সে সময় পারছে না সে হ্যাঁ খুব কষ্ট করেই সে পারবে এটা হচ্ছে তার জন্য কষ্টকর হওয়া ছাড়া ভিন্ন দিকে হোক না নামাজ হবে হ্যাঁ নামাজ হয়ে যাবে আজে এটা হচ্ছে শর্ত যেটাতে সে অপারগ হয়েছে হয়ে গেছে একটি দলিল দিয়েছেন একসাথে বলছেন মোহান আল্লাহটা পারো যাধ্য আল্লাহকে ভয় করো নোখারিম এটাও দলিল তোমাদেরকে যখন কোনো আদেশ করি তখন সেটা পালন করো সাধ্য যথাসাধ্য কেউ যদি বল আমি আশি কিলো ওজন বুঝা গেছে আর বয়স ত্রিশ তার বলছে আমি পারিনা আর আশি বছরের সুখী আছে তারপরও পারছে তাহলে এটা কি তার কথা সত্য না মিথ্যা মিথ্য কথা মিথ্যুকের কথা আবার কাছে দুনিয়া এক নম্বরে নামাজ দুই নম্বরে বুঝে গেছে আর যার কাছে দুনিয়া এক নম্বরে নামাজ দুই নম্বরে তার জন্য তো জাহান তো কারিমের কথা যারা সীমা লঙ্ঘন করলো এবং উদাহরণ দিলাম না সকালে সকালে আমার বাড়ি মেহমান আসবে সুতরাং তোকে ভোর পাঁচটায় ফজর আগে আমার বাসাটা ক্লিন করে দিতে হবে আমি রিয়াজ রওনা দিব মানে বসের আর কি আমার মহারাতে গাড়ি ক্লিন করতে করতে করতে এমন ঘষা দিচ্ছে গাড়িতে আর এটা সুপারভাইজার হ্যাঁ লেগে আছে গাড়ি ঠিক হইলো কি না ভালো হয়ে কিলিন হইলো কি হল না জি একজন ঘুষাচ্ছে আরো ঘুষছে সাড়ে তিন হাতের হ্যাঁ মালিক কি যে নামাজের সময় নামাজও পড়তে যায় না তার গাড়ি কিলিনের জন্য ঘোষ আর ঘোষ আর কারণ ওর হাতে নিজের মনে করছে কত মরদুত হতো এই শ্রেণীর লোকেরা তো এদের জন্য ধরেই জান্নাত রয়েছে যারা দুনিয়ার হ্যাঁ এই মালিককে রাজি করা আর ওর গাড়ি কিলিন করে পাঁচটা রিয়াল পাওয়া অথবা তাকে এই কখনো জান তুমি তাদের জন্য বলছেন আব্দুল তারা যখন প্রচন্ড টাইমের বাইরে পড়বেন যে সূর্য ডুবিয়ে দেবেন এইরকম কাজ করতেন না হচ্ছে ইসলাম নামাজ কত গুরুত্বপূর্ণ বিষয় যার সালাত নেই তার আল্লাহ কোনলা নেই সেলা মানে যার সলাথ নেই পাঁচক্র হেফাজত নেই তার আল্লাহর সাথে কোন রিলেশন সম্পর্ক নেই সম্পর্ক ছিন্ন যে তার স্রষ্টার সাথে সম্পর্ক রাখে না সে দুনিয়াতেও অসহায় তার কেউ সাহায্য করতে পারে না কেউ রক্ষা করার মতো ক্ষমতা রাখবে সফরে আছেন আর আপনি সুন্নত নফল নামাজ পড়ছেন নফল নামাজ নফল মানে শুধু নফল নাই ফরজ ছাড়া যত করে নামাজ আছে কি উটের পিঠে রয়েছে অথচ উঁট নিজের আয়ত্তের কি বাহন উঁট থেকে নিজে নামতে পারবেন উঁটকে থামিয়ে দিতে পারবেন উঁটকে ঘুরিয়ে কিবেলা মুখী করে নামাজ পড়তে পারবেন তারপরেও কিবেলা ছাড়া উল্টো দিকেও নামাজ নবী করিমসালাহাম পড়েছেন সুতরাং বললাম যে সন্নত নফুল আর এটা প্রমাণ করে যে বেতর অজীব না তর যদি নফল আছে আর কিছু মহাকাদা আছে কিছু শূন্যতে মহাক্কাদা আছে বেতর হচ্ছে শূন্যতে মহাক্কাদা যখন চলন্ত অবস্থায় থাকবে তখন আপনি গাড়ি ড্রাইভিং করছেন বা গাড়িতে বসে আছেন যে নামাজ পড়লে দেরি হবে খরচটা পড়েন তারপরে গাড়িতে বসে বসে আপনি কিবলাকে সামনে করতে পারছে না জায়গা সংকীর্ণ সেজন্য গাড়িতে বসে কিবলা সামনে করা সম্ভব না জায়গা এত বেশি না যে সেখানে কেবলা সামনে করা যাবে বাসে বাসে কি এতটা জায়গা থাকে আর একটি মাসলা হচ্ছে এখন কি বলে চিন্তা হবে আপনাকে গ্রামের বা নিজের শহরের বাইরে গেছেন কেমন কেউ বুঝবেন যে কি কোন দিকে দেশ থেকে যখন বিদেশে যান তখন এইরকম হয় হ্যাঁ হয় না হয় না হোটেলে গেলে হয়না এরকম হোটেলে গেলে মক্কা গিয়ে হয়তো বুঝে চলে আসলেন কিন্তু আরো মুশকিল হইতে পারে তো ভালো ভালো হোটেল একটা সুবিধা করা থাকে জেনে যদি কোনোদিন হোটেলে নামেন অনেকে জানে না জন্য জিজ্ঞেস করে না হোটেলে জিজ্ঞেস করার প্রয়োজন থাকে না হোটেলে দুই জায়গাতে কেবল আর সিগনাল দেওয়া থাকে কোথায় হ্যাঁ দুটো জায়গায় থাকেন না প্রত্যেকটি রুমে আছে ছাদের দিকে একটা হোটেল বলতে থ্রি স্টার পর্যন্ত আমি জানি যে এইরকম সাধারণত আছে মুসলিম দেশে অমুসলিম দেশে আবার অমুসলিম দেশে নেই কিন্তু মুসলিম দেশে দুবাই কুয়েত দেখেছি ছাদ আছে আপনি কি বলেন মাঠে আছেন মাঠে কি করে বুঝবেন আপনি মরিতা আছে কোন দিকে কি বলে কিছু বুঝতেই পারছেন না দিক হয় না হয় না মানুষ কয়েক বছর ধরে দিক হয়ে থাকে মানুষ বুঝেন না বুঝেন না এখানে মনে হচ্ছে যে পশ্চিম এদিকে আর দশ বিশ দিন থেকে আসলেন এক বছর কে বললো আপনার ঠিক হইল না আবার অনেক সময় এরকম হয় যে নিজের মহল্লাতে আসলে কি অন্য জায়গায় গেলে আবার কি হারিয়ে যায় হ্যাঁ এখানে আমার মসজিদ উল্টা উল্টা লাগছে লাগে না লাগে না বিভিন্ন অনেক হ্যাঁ ভাবে অনেক পদ্ধতিতে কি দলিল প্রমাণ আপনার নেওয়া যেতে পারে কিবুলা কোন দিকে আছে কিবুলা সম্পর্কে জানা যেতে পারে বিভিন্ন পদ্ধতিতে তার মধ্যে একটি হচ্ছে আছেন হ্যাঁ আর আপনি জানেন এই দেশ থেকে ভারত থেকে কি বলে হয় পশ্চিম দিকে তো কি বলে যদি না বলতো কি বলা তো বুঝবে না কিন্তু পশ্চিম কোন দিকে ঠিক না আপনি আছেন ইউরোপে আফ্রিকাতে বলেন ভাই পূর্বটা কোন দিক হ্যাঁ হয়ে কি বলা হয়ে গেল আপনার জি আপনি আছেন তুরস্কে সম্পর্কে কে জানাইতে হবে মোকাল্লাফুন নাবালক ছিল না হ্যাঁ হইতে হবে সেকাথুন হ্যাঁ আস্থা ভাজন ব্যক্তি হ্যাঁ আকবর আহবিল কিবুলাতে মোকাল্লাফুন হ্যাঁ আমেলা বেখাবরিহি তখন তার সংবাদের ভিত্তিতে আপনি আমল করবেন যেমন ঠিক আছে আপনার নামাজ হয়ে যাবে যতক্ষণ এর ভিন্ন কিছু জানতে না পারছেন দ্বিতীয় তরিকা হচ্ছে আলমাহারি বলে ইসলামিয়া ইসলামী মেহরাব গুলি মসজিদ আছে মসজিদ মেহরাব দেখতে পাচ্ছেন মেহরাব আছে দিকে বুঝতে পারছেন না মেহরাবেন তোর আমল করবেন মসজিদ দেখতে পাচ্ছেনা কিন্তু একটা ঈদগাহ দেখতে পাচ্ছেন ঈদগাহ সামনের দিকে মেহরাব করা আছে বুঝতে পারছেন না যে কোন দিকে হবে বুঝতে পারবেন কিবুলা থেকে এটাই আপনার প্রমাণ হবে কিবুলার কারণ সর্বদাই যখন এই মেহরাবের দিকে মুখ করে লোকের নামাজ পড়ছে তার মানে প্রমাণ করে যে এই দিকটা ঠিক আছে এই দিকে লক্ষণ হচ্ছে কিছু লক্ষণ আছে তা হচ্ছে তারকারী এমনি কোন একটা তারকার দিক যায় এই তারাটা কোন দিকে থাকে আর সবচেয়ে হ্যাঁ স্পষ্ট তারকা দিক নির্ণয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে ধ্রব তারা আরবিতে যেটা কতুব বলে সেটা হচ্ছে বাংলায় ধ্রব তারা বুঝেন না বুঝেন না কোন দিকে উত্তর না দক্ষিণ না পূর্ব না পশ্চিম দিকে উত্তর দিকে মার্শাল কে বলেছে ক্লাস টু এ আল্লা কিছু লক্ষণ দ্বারা এবং তারকা দ্বারা হোম ইয়াহুন মানুষরা দিক নির্ণয় করে রাস্তা পায় তারকা দিয়ে কি করা হয় দিক নির্ণয় করা হয় তারকা সম্পর্কে একটা আসার রয়েছে আল্লাপাকিকে সৃষ্টি করেছেন তিন উদ্দেশ্য কি উদ্দেশ্যে লিস শায়তানকে কি করার জন্য কষাঘাত করার জন্য মারার জন্য এগুলি তারকাকে দিয়ে মারা হয় এটা হয়তো সাইন্টিফিক নাই এই ধরনের এই ধরনের সেগুলি হয় জন্য বলা হয়েছে আর যেগুলি উল্কাপিণ্ড দিয়ে আঘাত করা হয় আর আরেকটা হচ্ছে আল্লাপা কি করেছেন সুসজ্জিত করেছেন এই তারকা দিয়ে তারকাগুলি যখন হ্যাঁ মেঘ মুখুত আকাশে থাকে কত সুন্দর লাগে দেখতে জন্য এই রকমই আপনি দেখ নির্দয় করবেন কি দিয়ে সূর্য দিয়ে চন্দ্র দিয়ে সূর্য সকালবেলা দেখেন সূর্য কোন দিকে হ্যাঁ কোন দিকে গিয়ে পারছেন চন্দ্র থেকে উঠলো আর কোন দিকে ডুবলো এখন মোটামুটি অমিন হ্যাঁ আল সব দিয়ে দিক নির্ণয় করা যেতে পারে বা কি সম্পর্কে সন্ধান পাওয়া যেতে পারে আল আল্লাহুল হাদিসা আজকালকার আধুনিক যেসব যন্ত্রপাতি রয়েছে আধুনিক যন্ত্রপাতি মোবাইলে আমরা গোল এখন পাওয়া যায় মধ্যে আর ছাত্র জীবনে খুব পকেটে করে নিয়ে বাড়িয়েছি এখন ও গেছে তো ওইসব মাত্র দু চার পাঁচ তখন লাগতো মনে হয় ঠিক মনে নাই হ্যাঁ হ্যাঁ ওই এরকম করে ধরেন ও বললি ঘুরে যাচ্ছে ই লিখা আছে যে ইজতেহাদী মানে সচেষ্ট যে কেবলা জানবো কার কথা নেওয়া যায় যে কেবলার দলিল প্রমাণ যে কিবুলা কোন দিকে হয় যার এই সম্পর্কে জ্ঞান আছে সে প্রচেষ্টা চালাবে তাহলে আপনার যদি সব জানা থাকে তো মাঠেঘাটে মরম কাউকে জিজ্ঞেস করেন আর নাই করেন আপনি মোটামুটি নিজে চেষ্টা করলেন আপনি এখান থেকে কি বলে কোন দিকে হইতে পারে যার ধরেন পৃথিবীর নকশা সম্পর্কে মক্কা থেকে কোন দিকে পড়ে আছেন নেই হ্যাঁ তাহলে আপনি ওখানে গিয়ে আপনি ও কি নাই হ্যাঁ ভাই পশ্চিম দিক পশ্চিম দিক জানলেই হয়ে গেল তাই না কেন পূর্ব আপনি এখন এই রকম কি। এইরকম যোগ্যতা থাকতে হবে এই কথা বলছে অথবা তার ও সম্পর্কে ধর্ভুত কোন দিকে থাকে এই সবই কিছু বুঝে না চন্দ্র সূর্য ও কিছু বুঝতে পারছে এরকম যদি হয় সবাই একই রকম জানেন না তো ওর জন্য কি করতে হবে ফালাহান যারা এই ইসতেহাদের যা রাখে অর্থাৎ যারা এ সম্পর্কে অভিজ্ঞে চালিয়ে বলতে পারে তাদেরকে জিজ্ঞাসা করেন তাদের কথার পর আমল করবে হ্যাঁ তাদের অনুসরণ করবে বা অনুকরণ করবেলা সম্পর্কে জিজ্ঞাসা করবে ইনকান বাড়িতে হলে জিজ্ঞাসা করা যেতে পারে বাড়িতে থাকলে জিজ্ঞাসা করা যেতে পারে আশেপাশের লোকজন আছে না কার অনকরণ করলো না আর নামাজ ভুল করে দিল নামাজ পড়ার পরে জানছে যে আমার দিয়েছে আর তার মধ্যে যোগ্যতাও নেই যে সে ইতিহাত করবে তাহলে আদা তাহলে পুনরায় নামাজ পড়তে হবে ইল্লা ইন তবে আসাব ছড়ার মতো বা গুলি ছড়ার মতো হ্যাঁ আম গাছ থেকে আর মেরেছে না তারপরে একটা আইডিয়াতে পড়ে এলো নামাজ আইডিয়া করে নামাজ পড়ে দিলো অথচ কোনো যোগ্যতা নেই আর নামাজটা ঠিক হয়ে গেছে কেবলা সামনে করে তাহলে নামাজ হবে না হবে না নামাজ হয়ে যাবে তখন ওয়াইন খানা বাইদান ওরফান মসজিদ গুলি থেকে যদি দূরে থাকে শহর থেকে দূরে ফালাহা তাহাররা তাহলে তাকে নিজে চেষ্টা করতে হবে আশেপাশে কেউ নেই যে তাকে কারণকরণ করবেন আশেপাশে দেখছেন যে কিছু লোক নামাজ পড়ছে জিজ্ঞাসা করেনা এরা যখন নামাজ পড়ছে আমি ওইরকম শুরু করি করি না করি না আমরা অনেকে করি এইরকম নাই কেউ নেই তখন তাহারই করতে হয় মানে চেষ্টা করতে হবে ওই সাললি আইডিয়া আপনার আইডিয়াতে কি হচ্ছে নামাজ পড়বে অসলাত আর তখন তার নামাজ কি হয়ে যাবে সহি হয়ে যাবে কারণ ওখানে কাউকে জিজ্ঞাসা করার মতনে কোন লক্ষণ খুঁজে পাচ্ছেন না আপনি সুতরাং আপনার আইডিয়া যেটা বলে সেই মোতাবেক নামাজ পড়ে ইনশাআল্লা হয়ে যাবে এরপরে নিয়ত সম্পর্কে আলোচনা হবে এটা হচ্ছে শেষ শর্ত এখানে আজকে আলোচনা শেষ করছি সাল্লা মোহাম্মদ على شفى الأهوال